আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে মক্কাবাসী কাফিররা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট নিদর্শন দেখার জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দুভাগ করে দেখালেন